প্রিয় দর্শক শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদের আরেকটি পর্ব নিয়ে এই পর্ব যা থাকছে সেটা হচ্ছে ধর্মকে নিয়ে ঠাট্টা করা যতদিন বাড়ছে ততই নিয়ে ঠাট্টা করা শুরু করছে বিশেষ করে যারা ঠাট্টা করে ঠাট্টা করে থাকে সুতরাং ধর্ম নিয়ে ঠাট্টা করার বিধান কি সেটা আমাদের জানা দরকার ধর্ম নিয়ে ঠাট্টা করার দ্বারা উদ্দেশ্য কি এইটাকে আরবিতে ইস্তেজা বলা হয় এটা হুসকন শব্দ থেকে এসেছে ঠাট্টা করা ঠাট্টা করা ঠাট্টা করা আপনার যে নিদর্শন গুলো আছে সেগুলোকে নিয়ে ঠাট্টা করা অথবা মোমেনদেরকে নিয়ে ঠাট্টা করা তাদের ইমানের কারণে এইগুলা ঠাট্টা করার তার উদ্দেশ্য ধর্ম নিয়ে ঠাট্টা করার মানে এই ধর্ম নিয়ে ঠাট্টা করার বিধান হচ্ছে যিনি ঠাট্টা করবেন তাকে ইসলাম থেকে বের করে দিবে সুই তো চৌষট্টি থেকে ছেষট্টি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন ইহাদহীম قل استأزئوا فإن الله مخرج ما تحذرون ولئن سألتهم ليقولون إنما كنا نخوذون العب قل أب الله وآياته ورسوله كنتم تستأزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نفع طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين الله جزيلا যে মুনাফিকরা আতঙ্কগ্রস্ত আছে যে তাদের উপর কোনো তাদের ব্যাপারে কোনো সুরা নাজির হয় কিনা তাদের গুমর ফাঁস করে দেওয়া হয় কিনা যে তাদের অন্তরে যা আছে সেটা আপনার প্রকাশ করে দেওয়া হয় কিনা তোমাদের গুমার ফাঁস করে দিবেন এবং আল্লাহ নিজেই বলছেন বলেন ইনসা আল্লাহ করুন না ইনাম না খুদ আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন হে তখন তারা উত্তর বলবে যে আমরা তো একটু आलोचना कर ग्लानी आलानी आज दूर करार आम करा करते आसले ठाट्टा মানে নিশ্চিত নয় আল্লাহ তোমরা কি আল্লাহর সাথে ঠাট্টা করছো তার সুরের সাথে ঠাট্টা করছো ইমান তোমাদের কোন কৈফিয়োগ্য হবে না তোমরা ইমান আনার দাবি করলেও এখন কাছো অপরাধে ছিল সুতরাং এই যে ঠাট্টা করা এটার কারণে আল্লাহ জন বলছেন কদকে ফল তোমরা কাফের হয়ে গেছ। তাহলে ঠাট্টা করলে ধর্মকে নিয়ে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কাফের হয়ে যায় बड़ कुकृति लिप्त है अल्लाहर अवमानना नबीर ए शर्गत अवमानना धर्म के लिए ठाट्टा है द्वितीय नम्बर हम धर्म नहीं ठाट्टा कर ले बोझा जा महत्व এবং নবীর মহত্ব এবং শরীরেতুর কোনো মহত্ব নেই মানে সেই সেগুলোকে আসলেই সম্মান করে না তার মনের মধ্যে সেই আপনার কি মহত্ব বোধ নেই তৃতীয় নম্বর হচ্ছে যে এই ঠাট্টা করা এটাই প্রমাণ করে যে তার অন্তর মধ্যে কোনো ইমান নেই কারণ ইমান মানুষ কখনো আল্লাহকে নিয়ে ঠাট্টা করতে পারে না এবং রসুলকে নিয়ে ঠাট্টা করতে পারে না শরীয়তকে নিয়ে ঠাট্টা করতে পারে না কারণ যেটের তার আস্থা থাকার কথা কারণ ইমান হইলে সেটার উপর পূর্ণ আস্থা থাকবে সেটিকে নিয়ে ঠাট্টা কীভাবে করবে চার নম্বর হচ্ছে এই ঠাট্টা করা প্রমাণ করে যে সে আল্লাহকে দেখতে পারে না আল্লাহর সাথে তার শত্রুতা আসে সাথে ধর্মের সাথে শত্রুতা আসে না কেন ঠাট্টা করবে কারণ যে কোনো জিনিস দেখতে পারে না সেটা নিয়ে ঠাট্টা করে এখন কথা হচ্ছে যে ধর্ম নিয়ে করার হ্যাঁ কিছু আপনার আল্লাহর সাথে ধর্মের সম্পর্ক যেমন ইহুদিরা ঠাট্টা করেছে হম বলেছে আল্লাহর সাথে এভাবে ঠাট্টা করেছে যে তার হাত সংকুচিত অর্থাৎ আল্লাহ কৃপন এবং খ্রিস্টানরা বলছে যে আল্লাহ কি আছে স্ত্রী আছে সন্তান আছে এবং মসজিদরা বলেছে যে ফেরেস তারা হয়েছে আল্লাহ আল্লাহকে নিয়ে ঠাট্টা করেছে দ্বিতীয় নবীকে নিয়ে ঠাট্টা করা যেমন কিছু মুনাফিকরা বর্তমান যুগের কিছু মুনাফেক নবীকে নিয়ে ঠাট্টা করে যে তার স্ত্রী অনেক ছিল এবং তার হাদিসকে নিয়ে ঠাট্টা করে বলে যে হ্যাঁ হাদিসের মধ্যে দেখা যায় কঠিন কোনো নির্দেশ বা কঠিন কোনো বিধান হ্যাঁ এবং বলে যে কঠিন চেত ছিল কঠিন মানসিকতার ছিল তার মধ্যে দয়া ছিল না এবং সে ছিল এরকম নবী সাল্লাহ আসাল্লামকে আপনার তহব দিয়ে থাকে অনেকে এরকম তিন নম্বর আরেকটা ধরন হচ্ছে যে ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা করা যেমন বলা ইসলাম ধর্ম অকার্যকর এটা পছাদ পদ এটা কখনো দেশে উন্নতির পিছনে হ্যাঁ ভূমিকা রাখতে পারে না এবং মনে করে যে এই যুগ ইসলাম ধর্ম আপনার একেবারে বেকার কোনো ফল আসবে না তার থেকে এবং এই বর্তমান যুগের যে সভ্যতা এটার সাথে ইসলাম ধর্ম মানায় না হ্যাঁ এবং এরকমভাবে উন্নতি ইসলাম ধর্মের মাধ্যমে সম্ভব নয় এবং মনে করা যে ইসলাম ধর্ম আপনার মানুষকে কঠিন হতে শেখায় বর্বর হতে শেখায় এবং সন্ত্রাসী হতে শেখায় এবং মুসলমান ইসলাম ধর্মের মধ্যে আপনার হিংস্রতা আছে এরকম অনেকে বলে থাকেন এবং ইসলামী ধর্মের যে কোনো শরীয়তের পুরো শরীয়ত নিয়ে অথবা তার কোনো অংশ নিয়ে ঠাট্টা করা সেটাও ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা করার স্বামী একটা ধরন ধর্মকে নিয়ে ঠাট্টা করা সেটা হচ্ছে ধর্মের যে নিদর্শন গুলো আছে সেগুলো নিয়ে ঠাট্টা করা যেমন আজানকে নিয়ে ঠাট্টা করা সালাদকে নিয়ে ঠাট্টা করা হজকে নিয়ে ঠাট্টা করা এরকম ভাবে মহিলাদের পর্দা নিয়ে ঠাট্টা করা এবং লম্বা দাড় নিয়ে ঠাট্টা করা আল্লাহ সুরে মায়ের আটান্ন নম্বর আয়তের মধ্যে বলেন বলে যে যখন যে তোমরা সালাতের দিকে ডাকো তাদেরকে হম তখন তারা এটাকে আপনার ঠাট্টার বস্তু মনে করে তামাশার বস্তু মনে করে হম এবং আল্লাহ বলছেন মনে করে কারণ তারা তো বুদ্ধিহীন বোকা মানুষ এই জন্য আরেকটা ঠাট্টার ধরন হচ্ছে যে আল্লাহ যেরকম কোরআন মজিদ কে ময়লার মধ্যে ফেলে দেওয়া এবং কোরআন মজিদ কে বলা যে তার মধ্যে যে বিধিবিধান আছে সেটা পশ্চাৎ পদবিধান এগুলো বর্তমানে কার্যকর নয় বর্তমান যুগের সাথে সেটা খাপ খায় না এরকম বলা ठाट्टार अने दिक उपस्थापन करेपारे ठाट्टा धर्म के लिए धर्मपन्थी दर के लिए क्योंकि मुनाफिक दर एक बैशिष्ट्य আল্লাহ جل شانকুল মজীদ সূরা বক করা 13 থেকে 15 নম্বর আয়াতে বলে ওয়াইল কীল লাহুম আমিনু কমা আমানা নাস কালু আনুমিনু কমা আমানা সুফাহা আলা ইননাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন আল্লাহ جل شانক বলে যখন তাদেরকে হ্যাঁ সাহেকরাম যেভাবে মানানো তোমরা সেভাবেই মানানো তখন তারা বলে আমরা কি মানব হম যেভাবেই মানিয়েছে এই আপনার বোকা লোকেরা হম যখন তার মুনাফিকরা যখন মোমেনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমানদার তোমাদের মতো এবং যখন তারা তাদের শয়তান যেগুলো লিডার আছে সেগুলোর সাথে একত্রিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি আমরা তো একটু ঠাট্টা করতেছি ওদের সাথে ঠাট্টার থাকতে আল্লাহ সুযোগ দিচ্ছেন আল্লাহ ধরছেন না তাড়াতাড়ি সময় মতো ধরবেন তো সুতরাং এটা মুনাফিকদেরকে মুনাফিকদের অভ্যাস যে ধর্মনিয়া নিয়ে করা ধার্মিকদেরকে নিয়ে ঠাট্টা করা হ্যাঁ এখন হচ্ছে যে যে আমাদের এই কারি সাহেবদের মতো আমরা আর দেখতে দেখতে না যে তারা পেট ভরে খায় এবং কি मिथ्य कथा बोले आपनारुद्ध क्षेत्र कपड़ उ देखा এদের মধ্যে বীরত্ব নেই এরকম বলার পর ওই মজলিসে থাকা একজন বলো লক্ষ্যদত্ত যে তুমি মিথ্যা কথা বলেছ ও লিম না মুনাফেক বরং তোমার প্রমাণ পাওয়া গেছে যে তুমি মুনাফেক যে আমি রসুল আকরমসা ইসলামকে এই ব্যাপারে সংবাদ দিয়ে দেব। তখন এই কথাটা রসুল আকরমসাল্লামের কাছে পৌঁছলো এবং কোরআন নাজিল হইল আবদুল্লাহ আমরও বলে আমি দেখতেছিলাম ওই লোকটাকে যে রসুল আকরমসা ইসলামের যে উঁঠের যে রসি আছে সেই রসির সাথে সে লোটকে আছে এবং তখন তার পায়ের মধ্যে পাথর বেদ মানে এরকম চলছে পায়ের মধ্যে জুতো নেই পাথর লাগছে কষ্ট পাচ্ছে এবং সে বলতে বললেন আল্লাহর সাথে আল্লাহর আয়াতের সাথে এবং আল্লাহ রসুলের সাথে তোমরা করছো তোমাদের কোন কৈফেদ গ্রহণযোগ্য হবে না তোমরা কাফের হয়ে গেছ এখন হচ্ছে রসুল আকরুল ইসলামের সাবিদ্রীকে নিয়ে ঠাট্টা করার বিধান কি সেটা আমাদের জানা দরকার রসুল আকরম সামের সাহাবিক রামকে নিয়ে ঠাট্টা করা সেটা একটি কারণ এই এবং তারা এই শরীয় কাছে মানুষের কাছে তারা শরীয়তকে প্রচার করেছে এই শরীয়তের দিকে মানুষকে দেখেছে এবং রসুল আকরম সামের সাথে এবং তারপরেও তারা এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে তারা অনেক এলাকায় জয় করেছে এবং তারা আপনার এই ধর্মকে বিশ্লেষণ করে উন্মতের কল্যাণ এবং যত কল্যাণ এই উন্মত করুক না কেন কেমত পর্যন্ত সবগুলো তাদের আমল নামায় পৌঁছাবে কারণ তারাই ছিলেন এটার কারণ হম প্রত্যেক মুসলমানের হবে তাদেরকে ভালোবাসা তাদেরকে সম্মান করা ঠাট্টা করা তাদের উচিত হবে না সেটা এবং সেটা বড় অবশ্যই অপরাধ যেটা কখনো কুফুরি পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে আরেকটা হচ্ছে যে ওলামাইকেরামকে নিয়ে দায়ে এদেরকে নিয়ে ঠাট্টা করা নেককার দিয়ে নিয়ে ঠাট্টা করা ওলামাইকেরাম ন্যাক্কার দায়ী এদেরকে নিয়ে ঠাট্টা করাও হার কাজ ठाट्टा धर्म का ठाट्टा करा धर्म के बहन कर ठाट्टा करा जेमन बोला हम पच्चात पद एरा भ्रष्ट एरा मानस पिछले दीचे ए रखी बोले तरह विधान हम कुछ যে কারণ এটা করেছিল তাদের রসুল সাহবাদেরকে নিয়ে ঠাট্টা করেছে কারণ তারা ধর্ম মানে কারি ছিলেন এই কারণে তখন বিধান একই হবে এবং এটার প্রমাণ হচ্ছে আল্লাহন সুরাহ ২৯ থেকে ছত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আজরামূ কা-আনূ মিনাল্লাযীনা আমানু ইযহাকূন ওয়া ইযা মাগরূ বিহিম ইয়াতগামাসূদন ওয়া ইযাহুম কলাবূ ইলা আহলিহিম কলবূ ফাকহিন ওয়া ইযা রাউহুম و سيلوا عليهم حافظين فاليوم الذين امنوا من الكفار يضحكون على الارائك ينظرون هل تثوى الكفار ما كانوا يفعلون الله قلتشان जरा अफरादी هاතර মুমந்திரன் কি নি ঠক ঠক করে হাসা করে জি ওয়াইদাহাতু বিহিমিতগামযুন যখন তাদের পাশ যখন তারা নিজের ফ্যামিলিদের কাছে যায় তখন এদেরকে নিয়ে ঠাট্টা করে হ্যাঁ আপনার রসালাভ করে হ্যাঁ দল যখন তাদেরকে মোমেনদেরকে দেখে আজ কিয়মতের দিনে তখন কাফেরদেরকে দিনে ঠাট্টা করবে আল্লাহ তারা সোফা সেটের উপর বসে বসে তাদেরকে দেখে ঠাট্টা করবে আল্লাহ বলেন সেই দিন হম অবশ্যই তাদের যে কর্মকান্ড এটার অবশ্যই ঠাট্টা করে ধর্মের জন্য না আলেমদেরকে নিয়ে ঠাট্টা করে বরং ব্যক্তি কারণে ঠাট্টা করে যেমন বলে যে অমুকে বুঝে না হ্যাঁ তারপরে অমুকের অনেকে আছে তাদের হাঁটার ধরন হ্যাঁ কথার ধরন নিয়ে ঠাট্টা করে এরকম ব্যক্তি বিশেষে এটা ধার্মিকতার কারণে নয় এটাও কিন্তু হারাম এটাও কবিরা এটাও কিন্তু আল্লাহ নিকটতম বান্দাদের সাথে শত্রুতার সামিল আল্লাহ ব্যক্তি আমার সাথে শত্রুতা পোষণ করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম সুতরাং যারা এরকম আল্লাহর সাথে ঠাট্টা করে তাদের সাথে আল্লাহর যুদ্ধ ঘোষণা তাদেরকে কখনো শান্তি দিবেন না আর একটা হচ্ছে মৌমেন্দিকে নিয়ে ঠাক্টা করে এটা বলে আমরা শেষ করছি موندركني يتحق دقره وحرام يرى برامانه شاء الله جرشان سوله نمبر آيات المدبر يا الذين آمنوا لا يسخر قومهم من قوم عساء أن يكون خيرا منهم ولا نساء من نساء عساء أن يكون خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بإسال اسم الفسوق بعد الايمان ومن لم يتبقى আল্লা হেমানদারগন তোমরা কখনো অন্যদেরকে নিয়ে ঠাট্টা করবে না হতে পারে এবং ওলা একে অপরকে ইঙ্গিত পূর্ণ কোন কথা বলবে না এবং কাউকে খারাপ উপাধি দিতে যাবে না আল্লাহ বলছেন বিলিস বাদল ইমান ইমান পরে ফাশিক নামটা কিন্তু খুবই নিকৃষ্ট এগুলো করলে কিন্তু ঠাট্টা হ্যাঁ আল্লাহর নিদর্শন নিয়ে ঠাট্টা এরকম ভাবে মমেদেরকে নিয়ে ঠাট্টা নেট্টা হ্যাঁ এগুলো থেকে আল্লাহ রক্ষা করুন আমাদের ইমানকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন সেটাই আল্লা কিশ ওয়ালনীন মহমদ উলিসমজ